আনাস রাজিয়াল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লা সাল্লামের নিকট পাহরাইন হতে কিছু সম্পদ এলো তিনি বললেন এগুলো মসজিদে রেখে দাও আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের নিকট এ যাবৎ যত সম্পদ এসেছে তার মধ্যে এ সম্পদই ছিল পরিমাণে সবচেয়ে বেশি অতপর আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সালাতে চলে গেলেন এবং এর দিকে দৃষ্টি দিলেন না সালাত শেষ করে তিনি এসে সম্পদের নিকট গিয়ে বসলেন তিনি যাকেই দেখলেন কিছু সম্পদ দিয়ে দিলেন ইতোমধ্যে আব্বাস রাজিয়াল্লাহ হয়ে এসে বললেন হে আল্লাহ রসুল আমাকেও কিছু দিন কারণ আমি নিজের ও আকিলের এ দুজন বদরের যুদ্ধে মুসলমানের কয়েদি ছিলেন পক্ষ হতে মুক্তিপণ দিয়েছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাকে বললেন নিয়ে যান তিনি তা কাপড়ে ভরে নিলেন অতপর তা উঠাতে চেষ্টা করলেন কিন্তু পারলেন না তিনি বললেন হে আল্লাহ রসুল কাউকে বলুন যেন আমাকে এটি উঠিয়ে দেয় তিনি বললেন না আব্বাস রাজি আল্লাহ বললেন তাহলে আপনি নিজেই তা তুলে দিন তিনি বললেন না অতপর আব্বাস রাজি আলাহ তাল্লাহ্ন হতে কিছু সম্পদ রেখে দিলেন অতপর পুনরায় তা তুলতে চেষ্টা করলেন এবারও তুলতে না পেরে তিনি বললেন হে আল্লাহ রসুল কাউকে আদেশ করুন যেন আমাকে তুলে দেয় তিনি বললেন না আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ্ন বললেন তাহলে আপনিই আমাকে তুলে দিন তিনি বললেন না অতপর আব্বাস রাজে আল্লাহ তাল্লাহু আরও কিছু সম্পদ নামিয়ে রাখলেন এবার তিনি ওঠাতে পারলেন এবং তা নিজের কাঁধে তুলে নিয়ে বেরিয়ে গেলেন আল্লা রসুল সাল্লাহ সাল্লাম তার এই লোভ দেখে এতই বিস্মিত হয়েছিলেন যে তিনি আব্বাসের দিকে তাকিয়ে থাকলেন যতক্ষণ না তিনি চোখের আড়াল হলেন আল্লা রসুল সাল্লাহ্লাম সেখানে একটি দীর্হাম অবশিষ্ট থাকা পর্যন্ত উঠলেন না